আমরা এ পর্যায়ে সাহেব আরেকটি হাদিসের উপর আলোচনা করব এটি বাব ওয়াহি বা ওয়াহির সূচনা পর্বের দ্বিতীয় হাদিস همي حديث تيبور تشيبون تشهر البنغة نبادر بوري أمرا أل <سؤال> بكتشو قتبوا لي بوري الحديث جابوا إن شاء الله يقول الإمام البخاري رحمه الله حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن آيشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البارد ফায়ফ সিমু ওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য কিন্তু হাদিসটা যখন আমরা বোখারি থেকে পড়ছি সনদ সহ পড়ছি যাই হোক আয়সার্দি আনহা তিনি হারেফ ইবনে হিসাম রাদি আল্লাহ তিনি রাসুল सलहम के जिज्ञासा कथबाई आहयान साम टाइम कखो अथवांगल समय समय ओहि घंटाधनिर मत मिथिला घंटार जो धन है आवज है सरकम एक घंटाधनिर मत कर जो एक धन गुंजरणा सुनते ओह अशा दुह आल घंटाध्वनिर मत ओहिर रूपटा से सब कठिन सब चेदी अर्थात कठिन कठोर कठोरता फील कर सब बड़ बोझा तक दे পর ওহি যখন শেষ হয় তখন আমি তা মুখস্থ করে নেই। নিই ফাইফি ওহি যখন শেষ হয় আমার কাছ থেকে ওহিটা যখন নাজিল হওয়াটা শেষ হয় কাল ফেরেস্তা যা বলেছেন সেটি আমি মুখস্থ করে নেই ধারণ করে নিই আর কখনো কখন ওহি আমার কাছে আসে এভাবে যে ফেরেস্তা নিজেই আমার কাছে একজন মানুষের বেশ ধরে আসেন এবং আমার সাথে কথা বলেন আমাকে ওহিটা শুনিয়ে দেন আমাকে বক্তব্যের মাধ্যমে তিনি যা বলেন তখন আমি সেটা ধারণ করি সেটা আমি মুখস্থ করে নেই। এরপর আয়সারি আল্লাহা বললেন আমি রাসুল্লাহ সাল্লামকে দেখলাম যে তার উপর ওহিনাজিল হচ্ছিল ফিলিয়া মিশাদ খুবই কঠিন ঠান্ডার দিনে प्रचंड ठंडा पड़े एरक दिन शेष हल्नाथ ललाट कपाल ललाट लयता घमे भिजे गलिर चार शरे देहे एम एक्ट प्रभाव फैलत प्रचंड ठंडार दिन कपाले घम देखा देहिर ভীষণ দায়িত্ব এবং একটা বড় গ্রহণ পদ্ধতির ক্ষেত্রে রাসুল সাল সাল্লাম যা ফেস করতেন সে জিনিসটা এখানে তুলে ধরা হল ওহির দুটো পদ্ধতি প্রিয়দর্শক এখানে আমরা পেলাম এবং একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে এই হাদিস থেকে সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের উপর ওহি এসেছে বোহার দ্বিতীয় হাদিস ওহি তার উপর নাজেল হয়েছে এটা আমরা পেলাম দ্বিতীয়ত পেলাম हिर दो प्रकार रसूसाम सत्य कष्ट से ग्रहण कर दायित बदने ग्रहण कर संशोधन रिसाल दायित्व रिसाल हदिथे से दायित पालन अम्लान बदने ओहि के ग्रहण करबचे कठिन कष्ट समय ফা আই করে নেন সে সেটাকে তিনি আত্মস্থ করে নেন মুখস্থ করে নেন আল্লাহবর আমরা যখন কোনো কথা শুনি আপনি যদি মনোযোগ ভালো মতো না রাখেন মনোসংযোগ করতে না পারেন এবং খুব সিরিয়াস না হন তাহলে তো আপনি কিছুই মনে রাখতে পারবেন না আর যদি সিরিয়াস হন তাহলে হুবু মনে রাখা খুব কঠিন কিন্তু রাসু সাউলাম প্রথমত तर समस्तक कर आल्ला तला हेल्प कर उद्देश्य जीत एक जिन निखुत मानसिकता पोषण करत प्रचंड कष्ट अर्जित से व्हा मुखस्थ पद्धति हादी अतए रसुल्लम भलबाशा जन कमती है तरह महाब्बत जन कमेना जाए ख्याल रखते हैं ए प्रिय रसुल मानवी मानव कठिन दायित पालन कर ग्रहण करते दिधा प्रदर्शक तदीसापन कर আমরা কিছু অংশ আরবি পড়ে তারপর আপনাদের সামনে অনুবাদ পেশ করব এবং তারপরে এর শিক্ষা নিয়ে বখারি রহমা ওবন হিসাম জুব في النوم কাল لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حرة فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجه فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حرة فجاءه الملك فقال اقرأ قال ما أنا بقاري قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقاري فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقاري فأخذني فغطني الثالثة ثم أرسلني فقال اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم إيه حديثتي উম্মিন আয়শাহ রহা থেকে বর্ণিত সূচনা করা হয়েছিল প্রথম সেটি হচ্ছে এবং সেটি হচ্ছে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে বাস্তব নবীদের। এই স্বপ্ন বাস্তব এবং সেটা হচ্ছে তা প্রভাতের আলোর মতো তার কাছে বিকশিত হতো তার কাছে প্রভাতের আলো যেমন ক্লিয়ার একদম এখানে কোন অস্পষ্টতা নেই অন্ধকার নেই তেমনি বিকশিত প্রভাতের আলোকের মতো তার কাছে চলে আসত তার কাছে প্রতিভাত হতো। অর্থাৎ ওহিটা তার কাছে এমন স্পষ্ট ছিল বে এলেহিল খালা তারপরে তার কাছে নির্জনতা প্রিয় অনুভূত হতে লাগলো এবং তিনি গাড় হেরার মধ্যে নির্জন সময় কাটাতে শুরু করলেন আসলে এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব গ্রহণের জন্য বা নবুয়তের যে বিশাল রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বটাকে যেন তিনি সহ্য করতে পারেন তার জন্য একটা প্রস্তুতি পর্ব তিনি আরবিতে এসেছে তিনি সেখানে আল্লাহ ইবাদত করতেন বলা হচ্ছে তিনি সেখানে আল্লাহ ইবাদত করতেন আদাদ। কয়েক রাত্রি লাইলন শব্দের বহুবচন অনেকগুলো রাত্রি গাওয়াত আদাত এখানে বেশ কয়েকটা সংখ্যা অর্থাৎ বেশ কয়েক রাত্রি তিনি একাধারে থেকে সে ঘরে হেরার মধ্যে সময় কাটাতেন এবং আল্লাহ করতেন আল্লাহ ইবাদত করতেন এভাবে এসেছে কি ইবাদত করতেন এর ব্যাখ্যাটা আসেনি যেহেতু আসলে আমরা জানি যে সালাতের যে ফারজিয়াত অথবা জাকাতের অথবা कुरान्य समस्त आयतगुल परवर्ती नाजिल होबातगुल करतना बोझा जाते आल्लाहत् भावतर जतटुक् फेतरत अनुजा सम्भव छ तुक्कू ज्ञान दिए ततटुकुम दिए आल्लर इबादते मग्न थी ए পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার আগেই তিনি বেশ কয়েক রাত্রি সেখানে কাটিয়ে মধ্যে কাটাতেন এবং তারপরে তিনি কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসতেন এরপর আবার তিনি খাদিজার কাছে ফিরে আসতেন যেহেতু আমরা জানি নবুয়ের আগে বেশ কয়েক বছর আগে তিনি খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে বিবাহ করেন খাদিজার কাছে ফিরে এসে আবার তিনি সম পরিমাণ খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এবং এভাবে তার বেশ চলছিল দিনের পর দিন ইত্যবসরে তার কাছে হক সত্য চলে আসলো। সত্যের আগমন ঘটলো, সত্য ওয়হির আগমন ঘটল এবং এমন অবস্থায় এই অহির প্রথম তার কাছে আসলো যখন তিনি গাড়েহেরার মধ্যে ছিলেন মালাক বা ফেরস্তা তার কাছে আসলেন এবং তাকে বললেন এক এক হচ্ছে আরবিতে একটা নির্দেশসূচক বাক্য যার অর্থ হচ্ছে যেহেতু তিনি বর্ণনা খাদিজার কাছে এসে করেছিলেন সে বর্ণনাটা এখানে আয়সা আবার তুলে ধরেছেন তিনি বললেন তখন আমাকে ফেরস্তা ধরলেন ধরে ফা আমাকে খুব চাপ দিলেন আমাকে আবৃত করে ফেললেন তার দেহ দিয়ে হ্যাঁ চাপা লাগাবেন নে আল জাহাদ এতে আমার বেশ কষ্ট হল মার্সালান দ্বিতীয়বারের মতো আমার কষ্ট হল এরপর আবার আমাকে ছেড়ে দিলেন পরে আবার বললেন এক করলেন কিন্তু আমি বললাম মা আনবে কার আমি তো পাঠক নয় আমি তো পড়তে পারি না এরপরে তিনি আবারও আমাকে তৃতীয়বারের মতেন এরপরে চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন তোমার নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন ইনসানকে মানুষকে আলাক থেকে এক ওরব্বকাল আক্রম তুমি পারো আর তোমার রব বড় করুণাময় এরপরে প্রথম নাজিল হওয়ার সূচনা একদম গোটা শব্দ যেটা হয়েছিল রাসুলাম সেটা বর্ণনা করলেন সোরা হল তিনিা আবিহ তিনি ফিরে আসলেন ঘরে যখন ফিরে আসলেন তখন তার হৃদয় হার্টবিট বেড়ে গিয়েছিল আসলে হৃদয় কাপ ছিল এখানে এভাবেই তিনি খাদিজার কাছে প্রবেশ করলেন রাদা আল্লাহা আর বললেন আমাকে ঢেকে দাও আমাকে আবৃত্ত করো ফাজাম তখন তারা কম্বল দিয়ে তাকে আবৃত্ত করলেন তারা আরো লোকজন ছিল সকলে মিলে তার কাছ থেকে সেই ভীতিভাবটা সেই فقال لخديجة و أخبرها الخبر لقد خاشيت على نفسي تكون تني خديجة كي شبك حبر جانية بلين تعملت جا أمروبر أشنك كورتي أمر بخويلات نجيروبر أمر بخويلات فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لا تصير الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق فانطلقت به خدجته حتى أتد به ورقات ابن نوفل ابن أسد ابن عبدالعزة ابن عم خديجه رضي الله تعالى عنها إخوة شنر پوري خدجة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم جي إخوة بلين شتا شنر وخوري لكارموتو يكتب بشوي إثي كي آمد شكاروني كتو آتسي ديني بلين جعلار قسم كخنو يناوي اپنى نجيرو پر عشن كار كنو كاروني আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজন সদাচারণ করেন অসহায় দুস্থদের আপনি সাহায্য করেন আপনি নিঃস্বিতা করেন আপনি মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্ত সাহায্য করে থাকেন যেটা নৌতার আগে ছিল আল্লাহ তাকে সেভাবে প্রিপেয়ার করেছেন সেভাবে প্রস্তুত করেছেন আর এখানে দেখার বিষয় যারা সত্যি ভালো কোন কাজ করে তাদের কোন আশঙ্কার কোন কারণ নেই এখানে দেখার বিষয় যারা ইমানের পথে ইসলামের পথে চলে তাদের কোন আশঙ্কার সেটি খাদিজা রাদি আল্লাহ আনহার কথা দিয়ে ফুটে উঠেছে আরেকটা বিষয় সেটি হচ্ছে রাসুল সাল্লাহর যে গুণগুলো এখানে খাদিজা রাদি আল্লাহ তালা বর্ণনা করলেন সেটা আখলাকরি বিষয় ইসলামের নবীকে আল্লাহ আল্লাহআ তাকে আখলাখের নানা বৈশিষ্ট্য দিয়ে বিভূষিত করেছেন নবতের আগ থেকে এবং নবতের পরে তার আখলাখ আরও চমৎকার হয়ে উঠেছিল অতএব আজকে যারা নবীর ওয়ারিফ আজকে যারা দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবে আজকে যারা মুসলিম হিসেবে নবীর উম্মত হিসেবে নিজেদের পরিচয় দেবে তাদের আখলাখের প্রয়োজন আছে আখলাখ দিয়েই মানুষকে জয় করা যায় খাদিজার্দ আনহর এই অমোঘ বক্তব্য থেকে সেটাই আমাদের কাছে প্রমাণিত এরপরে খাদিজা রাদি আল্লাহ তানা তাকে নিয়ে রাসুসাল্লাহ সাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনা নৌফল ইবনা আসাদ তার চাচাতো ভাই হন তার কাছে আসলেন এবং তিনি ছিলেন একজন মানুষ যিনি জাহেলি যুগে খ্রিস্টান ছিলেন নাসোরা ছিলেন যিনি ওয়াক আয়কুল কিতাব আল এবরানি তিনি এবরানি ভাষার কিতাবগুলো তিনি বর্ণনা করতেন يكتب من الإنجل بالعبرانية انجل لكتن يكتب من الإنجل بالعبراني بحشة ماشاء الله أن يكتب وكان شايخاً كبيراً قد عمي وكانت شايخاً كبيراً قد عمي وكانت شش برشة فقالت له خديجة يا ابن أم اسمع من ابن أخيك تُمار بھائر شلر كاستك تُمي شنو ورسول صلى الله عليه وسلم كاستك شنو فقال له وراقه يا ابن أخي ماذا ترى هي ابن أخي هي عمر جاعة تبعي جا بولوتو مر كي هو يتسه كي ديك يتسه رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى رسول صلى الله عليه وسلم تكون جاد ديك لن شبك ستكوا فقال له ورقة هذا النموس الذي نزل نزل الله على موسى يا ليتني فيها جذعا ليتني أكون حيا إذ يخرجك قومك تكون ديني بولن إهد ش شيء برتبهك الله تعالى موسى اللي برجك نازل قريت في لن আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার কাউম তোমাকে করে দিবে। তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমাকে কি আমার জাতির লোকেরা বের করে দিবে তখন তিনি বললেন না আমা তের কাতুবাজি ইতাবিহ তুমি জানিয়ে এসছ তা নিয়ে যখনই কোন লোক এসেছে ইল্লা ও দিয়া তার শত্রুতা করা হয়েছে নসরান যদি তোমার দিনগুলো আমাকে পায় তোমার সে দিনগুলোতে আমি থাকতে পারি তাহলে আমি তোমাকে প্রবলভাবে সাহায্য করব সোমালা মিয়ান শাহ ওরাকা আন তোফিয়া ও ফাতার আল ওয়াহি এরপর ওরাকা অল্প কিছুকাল পরে মারা গেলেন এবং ওহির দরজা বন্ধ হয়ে গেল প্রিয়টা তৃতীয় জাহাদিসটা আপনাদের সামনে পেশ করলাম করলামিজের মধ্য দিয়ে আমরা ওহির প্রথম ঘটনাটা আমরা জানলাম সাহেব ওখারের তৃতীয় হাদিস্তি থেকে এবং জানলাম রাসুল্লাহাম আখলাক জানলাম হাদিজারাদ আনহার যে চাচাতোভাই ওয়ারাকা যিনি আহলিকিতাবের একজন লোক ছিলেন তিনিও আসলে তাকে রাসুল হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন আজও সিনসিয়ার মানুষরা তাকে রাসুল হিসাবে স্বীকৃতি দেয় তো অতএব এই শিক্ষাগুলো আমাদের জন্য আরো বিকশিত হোক আমরা যেন শিক্ষার মধ্য দিয়ে নিজেদের নবীকে সম্মান করতে শিখি মাহাব্বত করতে শিখি তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যায় তাকে ত্রিবার করার জন্য আমরা যেন আরো আগ্রহী হই আসুন আমরা সে প্রচেষ্টা করি আল্লাহ আমাদের যেন সে দান করেন আজ এ পর্যন্তইসালাহ আল্লাহ নবীনা মহম্মদ ও আল্লাহ আলহি ওজমাইন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ